রাহিম দয়াময় পরম দয়ালু আল্লা নামে শপথ ধুলি ঝঞ্জার। শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের শপথ স্বচ্ছন্দ গতি নৌজানের শপথ কর্ম বন্টনকারী গণের তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য কর্মফল দিবস অবশ্যম্ভাবী শপথ বহু বিশিষ্ট আকাশে তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত ইউকান যে ব্যক্তি সত্য ভ্রষ্ট সেই উহ পরিত্যাগ করে যারা অজ্ঞ ও উদাসীন উহারা জিজ্ঞাসা করে কর্মফল দিবস কবে হইবে বলো সেই দিন যখন উহাদেরকে শাস্তি দেওয়া হইবে অগ্নিতে তোমরা তোমাদের শাস্তি আশ্বাদিতে সেদিন নিশ্চয়ই মুত্তাকিরা থাকিবে প্রশ্রবন বিশিষ্ট জান্ন হুম ইন্ন হুম কু পদানিক উপভোগ করিবে তাহা जाहिर बालकें कारण पार्थिव जीवने सामान्य अतिबाहित कर रि शेष पोहरे क्षमा प्रार्थना करित তাদের ধন সম্পদে রাছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হবিল নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রে ধরিত্রীতে এবং তোমাদের মধ্য তোমরা কি অনুধাবন করিবে না আকাশে রয়েছে তোমাদের রিজিক প্রতিশ্রুত সমস্ত কিছু আকাশ ও পৃথিবীর প্রতিপাদকের শপথ অবশ্যই তোমাদের বাক স্ফূর্তির মতোই এই সকল সত্যি তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আসিয়াছে কি فقالوا سلاما قال سلاما قوم منكرون جاكوان اوها را تاعت نکت پستیت ثئية بولي لو سلام اوترش بولي لو سلام یہا لو فراغ الى احلهی فجاء بعجن سمین او تاپر ابراهیم تاعت نکت کے لو او اکتی مانشل گوبت شو بھاجالو ও তাহাদের সামনে রাখিল এবং বলিল তোমরা খাইতেছ না কেন ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল। উহারা বলিল ভীত হইও না অতঃপর উহরা তাহাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিল তখন তার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপা বলিল এই বৃদ্ধ বন্ধার সন্তান হইবে তাহারা বলিল তোমার প্রতিপালক এই রূপেই বলিয়াছেন তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ ইবাহিম বলিল হে ফির তোমাদের বিশেষ কাজ কি বলিল আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছে ওপর নিক্ষেপ করিবার জন্য মাটির শক্ত ঠেলা যা সীমা লঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত তোমার প্রতিবার সেখানে যেসব মুমিন ছিল আমি তাহাদের উদ্ধার করিয়াছিলাম আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোন আত্মসমর্পণকারী পাই নাই যাহারা মর মন্তুর শাস্তিকে ভয় করে আমি তাহাদের জন্য উহাতে একটি নিদর্শন রাখিয়াছি এবং নিদর্শন রাখিয়াছি মুসার বৃত্তান্তে যখন আমি তাহাকে স্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের নিকট প্রেরণ করিয়াছিলাম তখন সে ক্ষমতার গম্ভে মুখ ফিরাইয়া লইল এবং বলিল এই ব্যক্তি হয় এক জাদুকর না হয় এক উন্মাত আমি তাহাকে ও তাহার দলবলকে শাস্তি দিলাম এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম সে তো ছিল তিরস্কার যোগ্য এবং নিদর্শন রয়েছে আদের ঘটনায় যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকুল্লান কর বায়ু করমিনা কিছুর উপর দিয়া বহিয়া গিয়াছিল তাহাকে চূন্য বিচুন্ন করিয়া দিয়াছিল আরো নিদর্শন রয়েছে সামুদের বৃত্তান্তে যখন তাহাদেরকে বলা হইয়াছিল ভোগ করিয়া নল্পকাল কিন্তু উহারা উহাদের প্রতি বারকের আদেশ অমান্য করিল ফলে উহাদের প্রতি বজ্রাঘাত হইল এবং উহারা উহা দেখিতেছিল উহারা উঠিয়া দাঁড়াইতে পারিল না এবং উহা প্রতিরোধ করিতেও পারিল না আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে নুহেল সম্প্রদায় আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মুহা সম্প্রসারণকারীন আর ভূমি আমি উহাকে বিছাইয়া দিয়াছি আমি কত সুন্দর প্রসারণকারী আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায় যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তোমাদের প্রতি আল্লাহ প্রিত স্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর সঙ্গে কোন ইলা স্থির করিও না আমি তোমাদের প্রতি আল্লাহ প্রিত স্পষ্ট সতর্ককারী এইভাবে উহাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসুজ আসিয়া উহারা তাহাকে বলিয়াছে তুমি তো এক জাদুকর না হয় এক উন্মাদাকে একে অপরকে এই যন্ত্রণায় দিয়ে বস্তুত উহারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় فتول عنهم فما انت بملوم اقريب তুমি উদর কি উপেক্ষা করো ইহতে তুমি উপযুক্ত হইবে না তুমি উপদেশ দিতে وما خلق الجن والانس الا ليعبدون আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এইজন্য ما اريد منهم আমি উহাদের নিকট হইতে জীবিকা চাহিদা এবং ইহাও চাহি যে উহরা আমার আহার্য যোগাইবে আল্লাহ তো রিজিক দান করেন এবং তিনি প্রবল পরাক্রান্ত জালিমদের প্রাপ্ত তাহাই যা অতীতে উহাদের সমমত লম্ভেজা ভোগ করিয়াছে সুতরাং উহারা ইয়ার জন্য আমান নিকট তরা না করে কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের যেই দিনের বিষয় উহাদেরকে সতর্ক করা হইয়াছে